السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والعما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسن وقن عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب وأن عناس بن مالك رضي الله تال عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بأن عمي أهل الدنيا من أهل النار يوم القيامة فيسبغ في النار صبغة ثم يقال يا ابن آدم هل رأيت خيرا قد هل مر بك نعيم قد فيقول لا والله يا رب ويؤتى بعشد الناس بؤسا في الدنيا من اهل الجنه فيصبغ صبغتا في الجنه فيقال له يا ابن ادم هل رايت بؤسا قد هل مر بك شده قد فيقول لا والله يا ما مر بي قد ولا رايت شده قد راه مسلم আজকে আমাদের আলোচনা শুরুতে সময় উপস্থিতি সকলকে আমাদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন জাতি করে আমাদেরকে আজকের এই আলোচনা থেকে নিজের জীবন গড়ার জন্যে আমাদের পাঠিও বানিয়ে দেন আল্লাহ রব্বুল্লাহ আলামিন। আমাদের জীবনের দুইটি পাঠ দুইটি অংশ করে দিয়েছেন একটা হলো এ দুনিয়ার ইহকালের একটা হল পরকালের মানুষ জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যাকে যে বয়স মহান রব্বুল্লা আলামী নির্দিষ্ট করে দেন এটাই তার ইহকাল এবং মৃত্যুর পর থেকে নিয়ে বাকি জীবনটা হচ্ছে পরকাল এজন্যে এই কালটাকে বলা হয় দুনিয়া দুনিয়া মানে কি নিকট প্রতিটি মানুষের খুবই নিকটে এই দুনিয়া শেষ হওয়ার যে কোনো সময় মানুষের মৃত্যু আসতে পারে কলনাফ সিং দা ইকাতুল মাউ ওয়াই তো না উজু রা কুমিয়া একশো পঁচাশি এই দুই জগতের কথা এবং জয়ী বিজয়ী এবং পরাজিতর কথা আল্লাহ খান আমাদেরকে জানিয়েছেন প্রতিটি মানুষকে মরতে হবে এরপরে এই দুনিয়ার ফলাফল হবে কোথায় আকেরাতে এই দুনিয়ায় কিন্তু ফলাফল হবে না এখানে হয়তো যে কেউ দাবি করতে পারে পরকালের জিরো হয়তো বলতে পারা আমি হিরো যে কেউ দাবি করতে পারে কিন্তু পরকালের হিরোকে তামাং জুহা নিন্নার ও দিলাল ফাকাদ ফাজ। যে যার নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতি হতে পারবে সে হলো আকেরাতের হিরো আর যে জাহান নামে ঠিকানা হবে সে হল আখেরাতের জিরো ওমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মেথাউল গরুর আর আখেরাতের জিরো হওয়ার মূল কারণ হচ্ছে দুনিয়ার বেড়াজাল। জাল দুনিয়ার বেড়া এই বেড়া যে আটকে যাবে সে আখেরাতে জিরো হবে আর এই বেড়া মুক্ত হয়ে যে নিজেকে আখেরাতের জন্যে অগ্রগামী করতে পারবে সে হবে আখেরাতের হিরো তাহলে আমাদের জীবনের দুইটি পার্ট এই দুনিয়া এই এই কালকে বলা হয় দুনিয়া মানে নিকটে অল্প দিনের সন্নিকটে আর আখেরাত আখের মানে আখের মানে পরে হয় আখের মানে অন্য হয় আখের মানে শেষ হয় তাহলে এখানে আপনার দুনিয়া শেষ তাহলে পরের দিন তাহলে পুরো দুনিয়াটা হলো একদিন আর আখেরাতের অন্তকাল হল আর দিন। তাহলে আমাদের জীবনের পাট কয়টা দুইটা একটা ইহকালীন একটা পরকালীন পরকালে মানুষ এক হবে জান্নাতই এক শ্রেণী হবে জাহান্নামি আখেরাতে কয়টা জিনিস রয়েছে দুইটা পুরো দিনটা লাস্ট ফলাফল গিয়ে আখেরাতে এবং আখেরাতের দুইটা জিনিস একটা হলো জান্নাত একটা হলো জান্নাত জাহান্নাম আল্লাহ রব্লা আলমিন সুরা সুর আর সাত নম্বর আয়তে বলছেন ফরিক উন ফিল জান্নাতি ও ফারিক উনফিল সাইদ একটা দল হবে জান্নাতি আর একটি দল কি হবে জাহান্নাবি তাহলে যে জান্নাতি হবে সে হলো আখেরাতের হিরো আর যে জাহান্নাবী হবে সে হলো আখেরাতের জিরো এই দু আখেরাতে কেউ সুখী হবে কেউ দুঃখী হবে আল্লাহ হোসেন ফমিন হুম শাকি উন ওয়াসাইদ কেউ হবে সুখী আর কেউ হবে দুঃখ যারা জিরো তাদের ঠিকানা হবে কোথায় যার নাম যার নাম কঠিন হংকার ছাড়বে যার নামের কঠিন অবস্থা হবে সেখানেই তারা চিরস্থায়ী থাকবে আর যারা হিরো হবে তারা কোথায় থাকবে থাকবে। আমাদেরকে যখন বুঝে নিলাম আমরা যে আমাদের জীবনের পাট কয়টা দুইটা একটা অংশ দুনিয়ার একটা আখেরাতের আমাদের আজকের আলোচ্য বিষয় ডবল হিরো অর্থাৎ দুনিয়াও হিরো আখেরাতেও কিভাবে এটা হলো মূল উদ্দেশ্য আমাদের আজকে আলোচনার এছাড়া আরো তিনটা গ্রুপ রয়েছে এটা হল প্রথম আরো কয়টা গ্রুপ রয়েছে তিনটা গ্রুপ দ্বিতীয় গ্রুপ হচ্ছে যারা দুনিয়ায় জিরো আখেরাতে হিরো দুনিয়ায় জিরো আখেরাতে হিরো এর মানে আখেরাতে দুনিয়ায় হয়তো এরা হিরো হতে পারে নাই বাংলার কাছে হিরো হলো হয়তো মানুষের চোখে এরা হিরো হয় নাই কিন্তু আখেরাতে এরা অবশ্যই হিরো প্রথম গ্রুপ কি হল দুনিয়াও হিরো আখেরাতেও হিরো এ হল ডবল হিরো যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় প্রকার যারা দুনিয়ায় জিরো কিন্তু আখেরাতে হিরো দুনিয়ার জিরো আখেরাতের হিরো তৃতীয় গ্রুপ যারা দুনিয়ার হিরো আখেরাতের জো দুনিয়ায় হিরো আখেরাতে জিরো আর চতুর্থ গ্রুপ যারা ডবল জিরো প্রথম গ্রুপ ছিল ডবল হিরো এরা হল কি ডবল জিরো দুনিয়াও জিরো আখেরাতেও জিরো আর মধ্যখানে একটা করে জিরো একটা করে হিরো তাহলে প্রথম গ্রুপ ডবল হিরো লাস্ট গ্রুপ ডবল জিরো মধ্যখানে দুনিয়ার जिरो आखिर हिरोर आखे तेरह हिरो आखिर दुनिया हिरो आखिर जीरो चार्ट प्रकार जेने जिज्ञेस कर ग्रुपे आबल हिरो डबल जिरोते नी ओन जरोो वन हिते दुनिया दुनिया हिरो भिन्न क्षेत्रे रही क्यों अर्थन हिरो क्यों राजनीति क्यों समन क्यों ज्ञान विज्ञान आविष्कारे क्यों फिल्मे जगते क्यों गान बजन क्यों सुंदरीत सुंदर क्यों खेला धूल क्यों व्यवसा वाणिज्य क्यों शिक्षा दीक्षा क्यों चिकित्सा विज्ञानी क्यों वाशाही क्यों राजत क्यों करतृत्व नेतृत्व क्यों दौलुमे क्यों विभिन्न जगत বিভিন্ন গ্রুপের হিরো আছে আছে না এই দুনিয়ায় কেউ হয়তো সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে তাই সুন্দরী জগতে হিরো কেউ সবচেয়ে তেল এবং জঘন্য ফিল্ম বানিয়ে মানুষের ইমান ও আখলাক ক্যারেক্টার ধ্বংস করেছে সে সবচেয়ে বড় হিরো কোথায় ফিল্মের জগতে যে সবচেয়ে বেশি মানুষ হত্যা করে করতে পেরেছে বাদশাহীর জগতে নেতৃত্বের জগতে হয়তো সবচেয়ে বড় হিরো কেউ হয়তো সবচাইতে দুর্নীতি করে সবচাইতে বড় রাজনীতিতে হিরো কেউ হয়তো সবচাইতে বড় দুর্নীতি কোথায় অর্থনীতি করে হয়তো অর্থনীতিতে সবচেয়ে বড় হিরো তাহলে দুনিয়ার হিরো তাহলে এখানে আমাদের মন ডাকতে হবে একটা হলো দুনিয়া আখেরাতের দুনিয়ার হিরোটা একটা হলো মানুষের পাল্লাই মানুষের দৃষ্টিভঙ্গিতে আর একটা হল কার আল্লাহ সস্তা তার मिजान तारिपल दुनिया हिरो हर जे जत बस जघन्य जार जार क्षेत्र से तुष्हर मन कड़े नहीं तीन ताकि स्टार ता दे टाइटल देवा एम धर्मियों क्षेत्रे जा যারা যত মানুষকে আখেরাতের জিরো বানিয়ে নিজেদের পেট পকেটে দুনিয়ার হিরো হইতে পেরেছে তারা তত বেশি ভক্ত তাদের হয়েছে তাদের মুড়িদের অভাব নাই তাদের টাকার অভাব নাই তাদের গাড়ি বাড়ির অভাব নাই সেটাও এক হিরো এই পৃথিবীতে হয়তো যদিও বোকারা তাদেরকে আখেরাতেরও হিরো মনে করে তাদের দুনিয়ার হিরোর একটা মাপকাঠি আছে একটা মিজান আছে একটা কোষ্টি পাথর আছে যেটা সাধারণ মানুষের চোখে এই হিরো কিন্তু আমাদের উদ্দেশ্য নয় এই হিরো আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হল হিরো কার আল্লাহর কোষ্টি পাথরকে হিরো আল্লাহর কোষ্টি পাথরকে হিরো এই যারা আমরা বলবো দুনিয়ার হিরো আখ জিরো ওটা কোন গরু সাধারণ মানুষের দাড়ি পাল্লাই যারা কি হিরো করন হাদিসের আলোকে তারা হিরো নয় তাহলে এই দুনিয়ার হিরো এবং আখেরাতের হিরো এমন বিষয় আমরা প্রথমেই যাই আল্লাহ রবীন্দ্র এই গ্রুপ সম্পর্কে বলছেন অমিন হুম রবাণা ফিল দুনিয়া হাসানা অফিল আিরাতে না কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ আমাকে দুনিয়াই কল্যাণ দাও অর্থাৎ কি দুনিয়াই হিরো বানিয়ে দাও অফিলা আখেরাতে হাসানা আখেরাতেও আমাকে দাও হিরো বানিয়ে দাও আমাকে থেকে। আমরা বলেছি আখেরাতের হিরো যার নামে পড়ে গেলে আর হিরো না যার নাম থেকে যে বাঁচবে তাহলে এখানে দুই জগতের ডবল হিরোর কথা আল্লাহ রব আলিন সুরাবা বাকারার দুইশ দুই নম্বর আয়তে বলে দিচ্ছেন যে এক শ্রেণীর মানুষ আছে যারা দুনিয়া এবং আখেরাতে হিরো হওয়ার জন্য আল্লাহর কাছে কি করে এই দোয়া করে আল্লাহর নবী আলিসের সবচাইতে যে দোয়াটা তিনি বেশি করতেন যেটা বলেন সেটা ছিল ছিলাম হাসানা কিনা আল এবং পরে আমরা বলব এই দোয়া কোটি লক্ষ লক্ষ কোটি বার পড়লে হিরো হওয়া যাবে না দুনিয়ার এবং আখেরাতে কিভাবে হিরো হওয়া যায় সেটা আমাদের জানা দরকার কিনা আল্লাহ উল্লাহাবি সবাবাদিবাদিন আল্লাহ বলছেন যে আমার কাছে হিরো বানাই আল্লা ব্যবস্থা দুইটাই না চাই দুইটাই জিরো হয়ে যায় তাহলে সে নিঃসন্দেহে নির্বোধ নিঃসন্দেহ সে বোকা কোন সন্দেহ নেই তাহলে আল্লাহরুল্লা আলমিনের কাছে আল্লাহ বলছেন আল্লা কাছে দুনিয়া বা আখরা দুইটারই হিরো হওয়ার কি ব্যবস্থা রয়েছে আল্লাহ আল্লাহর কাছে দুইটাই রয়েছে কেউ যদি চাইলে আপনাকে দুই দিতে পারেন তাহলে কোন বোকা কি তার কাছে গিয়ে এক চাইবে কি বলেন আপনারা যদি ডবল দেওয়া হয় তাহলে আল্লাহ হরব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং আখেরাতের হিরো হওয়ার ব্যবস্থা রয়েছে আল্লাহ হরব্বুল আলমিন এই পৃথিবীতেও হিরো বানান ওই লোকগুলিকে আখেরাতেও হিরো বানান ডবল হিরো হওয়ার সুযোগ রয়েছে মানুষ জাতির জন্য তাহলে যেখানে আল্লাহ রবীন্দ্র আল্লাহ অন্য জায়গায় বলছে সুর আল ইমরানের একশো আটচল্লিশ নম্বর আয়তে তাদেরকে আল্লাহ দুনিয়ার সবাব দেন এবং আখেরাতের উত্তম সবাব দেন অর্থাৎ দুনিয়াও তাদেরকে হিরো বানান আখেরাতও কি তাদেরকে হিরো আল্লাহ ইহেবুল মহসেন যারা মহসেন এহসানকারী যারা সেটা ইবাদতে হোক অথবা মানুষের সাথে হোক আল্লাহ রব্বুল আলম তাদের কি করেন ভালোবাসেন তাহলে এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা জানতে পারলাম যে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কিছু মানুষ আছে যারা দুই জগতেই হিরো হতে পারে তাহলে এদের সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বলছেন সুরা ইউনুসের বা তার পক্ষ থেকে কোনো ভাড়াটি আর বলে বেড়াবে না যে সে আল্লাহর বোঝা গেছে কোথায় আল্লাহর নবী কি কোথাও বলছেন যে আমি আল্লাহর আলী আলিস করছে আবাক বলছেন উমার বলছেন ओसमान बोलान आली बजा मनीम दावी कर वाली आठ जन बेपारे लेखे अल्लाहर वाली अल्लाहर आल्लाह के जिगे आर बंधु जो ए रहा बंधु जाना सूझ आई क्यों जुड़ी आपके जिज्ञेस करे अपन बंधु के आल्ला नबी के जिज्ञेस कर सब चाहते का बोझा आये बोले पुरुष मध्य बोले आउ बकर के अल्लाह ठीक ना तो एक मानुष के जिज्ञेस कर ले के, के बंधु कथार ऊपर भित्ती बरा जो पे ठीक ना बेटी आल्ला के बंधु क्योंकि सूझ आल्ला का भलोबाशें का আর আল্লাহর অলি হওয়ার জন্য যে সমস্ত আলামত আছে সেটা কীর্তিমত হতে পারে ভিতরে হয়তো তার গন্ডগোলও থাকতে পারে তাহলে বন্ধুগণ মনে রাখতো আল্লাহ বলছেন যে যারা আল্লাহর ওলি আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই কোনো টেনশন নেই নাই কোনো তাদের ভয় নাই কোনো তাদের টেনশন না দুনিয়া না খেরাতে কোনো ভয় নাই টেনশন নেই তাহলে কি ডবল হিরো হলো না হলো না দুনিয়াও ভয় নাই টেনশনাই টেনা কারা ডবল হিরো কি করতে হবে সঠিক ইমান এবং এর ভিত্তিতে কোরআন সন্ন্যার আলোকে যা করণীয় তা করা যা বর্জনীয় তা বর্জন করা তাহলে আল্লাহ বলি সে চালক হোক হোক বাংলাদেশি হোক হিন্দি হোক পাকিস্তানি হোক ইন্দোনেশি হোক আর হোক আর সৌদি হোক আরব হোক নারী হোক পুরুষ হোক শিক্ষিত অশিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আলিম আর যেই হোক যার মধ্যে কয়টা গুণ দুইটা গুণ থাকবে ইমান এবং তাকুয়া তার তাকুয়া আর ইমানের জায়গাটা কোথায় লম্বা দাড়িতে বড় পাগড়িতে বড় আল আলখেল্লাতে ইমান এবং তাক জায়গা কোথায় আল্লাহ নবী কি বলছেন তার সিনাম্বারে দিকে সারা করে বলেছেন তাকুয়া হচ্ছে এখানে এখানে বড় পাগড়ি লাগিয়ে দিয়ে আর বড় ডিগ্রি লাগালে তাকুয়া হয় না তাকুয়া কোথায় অন্তরে আর অন্তর জামিকে আল্লাহ লাহমুল হায়াতি দুনিয়া অপিলা এদের জন্য সুসংবাদ দুনিয়াতে এবং আখেরাতে দুনিয়া হিরো হলো আখেরাতে হিরো হলো না হলো না ডবল হিরো হলো হলো না তো ডবল হিরো হওয়ার জন্য আরো আমি বিস্তারিত পরে বলতেছি আরেকটু বিস্তারিত করে কিন্তু আমরা জানতে পারলাম ইমান আর তাকুয়া হলে দুনিয়া আখেরাতে হিরো হওয়া যায় বন্ধুগণ এই পৃথিবীতে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হিরো এবং আখেরাতের সর্বশ্রেষ্ঠ হিরো তিনিকে মোহাম্মদুর সুন্দর তার চাইতে বেশি সুন্দর এই পৃথিবীতে কেউ জন্মগ্রহণ আর করবে না করে নেই পূর্ণিমার চাঁদের সৌন্দর্য যার সুন্দরের কাছে কি হার মেনে চরিত্র যার চরিত্রে কোনো বিন্দু পরিমাণে কোনো কি নেই স্পট নেই বাবা হিসাবে ঠিক না ছাগল চালিয়েছেন ব্যবসায়ী হিসাবে রাজনীতিতে অর্থনীতিতে সমাজনীতিতে তিনি ব্যবসা করেছেন না খালিদার তিনি রাষ্ট্র করেছেন না তিনি রাজনীতি করেছেন না সমনীতি তার সমনীতির কাছে পৃথিবীর সমস্ত নীতি হার মেনেছে তাই তো দি হান্ড্রেড কিতাবের লেখক সর্বপ্রথম একশো জন মনীষীর যদিও বেচারা খ্রিস্টান তারপরও তার খ্রিস্টানের নবী ঈশাকে বা তার কোনো নেতাকে প্রথম স্থান দিতে পারে নাই এই স্থান অধিকার স্থান অলঙ্কৃত করেছে কে তার কাছে মোহাম্মদ রসুল যিনি আতিমের বন্ধু গরিবের বন্ধু বিধবার বন্ধু সবার তাহলে যিনি মডেলাম সবার জন্য কি উত্তম মডেল মোহাম্মদ যারা আল্লাহকে যারা হিরো এখানে মনে রাখতে হবে আখেরাতের সর্বশ্রেষ্ঠ হিরো কোন সন্ধ আছে কামতের মাঠে যখন সবাই নাফসি নফসি করবেন তখন তিনি বলবেন উম্মাতি উম্মাতি ঠিক না তো হিরো তো যে যাকে ফলো করবে বিপদের সময় কাজে আসা এখন নায়ক নায়িকেরা বিভিন্ন জগতের যত হিরো আছে বিপদের সময় আপনাদের কোনো কাজে আসে না আপনার দুনিয়াও নষ্ট করেছে আখড়াতছে দুনিয়া নষ্ট করে নাই আখড়াতও নষ্ট করেছে তাহলে এরা হিরো কোন দিক থেকে তাহলে মোহাম্মদুর রসুল্লাহ আজ পৃথিবীতে কত মানুষের নাম মোহাম্মদ বলেন তো হ্যাঁ कैकजे नाम फिर एकजाम की मुहम्मद सलामेर जत भक्त पृथ्वीता आमच पर्त एवं रोज हासुर मैदान पावा पा जा बड़ो हिरो के যাকে মহাব্বত করার জন্যে নিজের যান মাল জীবন সবকিছু দিয়ে তাহলে এত বড় হিরো কি কেউ দুনিয়াতে ছিল সাহাবাইকলাম তাল আলম তাদের সবকিছুকে উজাড় করে তাকে ভালোবেসেছেন তাহলে হচ্ছে এত বড় হিরো হতে পারে কি যিনি রাজনীতিতে বিজয়ী হিরো অর্থনীতিতে বিজয়ী হিরো যিনি সমাজ নিতে বিজয়ী হিরো যিনি সমনীতি বিজয়ী হিরো যিনি বাবাতে বাবা হওয়াতে স্বামী হওয়াতে বন্ধু হওয়াতে রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রে যিনি হিরো ছিলেন তবে একটা জায়গায় প্রশ্ন আছে দুনিয়ার প্রাচুর্যে তিনি হিরো ছিলেন না ধন দৌলত টাকা পয়সাতে তিনি কি ছিলেন না আর আমাদের দুনিয়ার মানুষের চোখে হিরোকে ছিলেন নাম কি সাহেব নাম বলেন यह नाम लेखा नाम गेटेट पृथ्वी सर्वश्रेष्ठ बड़ लोक जार पंचाश मिलियन डलार ष हजार मीटर वर्ग मीटर जर बाई माइक्रोसफ्ट कम्पानी मालिक এই হল দুনিয়ার হিরো আসতেছে এক মিলিয়ন হলো একশো কোটি একশো কোটি এক মিলিয়ন হয় এমন তার ৫০ মিলিয়ন ডলার আছে এ হল মানুষের দুনিয়ার মানুষ সবাই চিনে কে যারা দুনিয়ার হিরো জিরো কথা বন্ধুগুন তাহলে মোহাম্মাদ রসুল্লাহকে যারা তার অর্থ ধন সম্পদ না থাকার কারণে হিরো মনে করে না আসলে তিনি এটাকে চান নাই তিনি বলেছিলেন যে বোকাই শাদিস মিতলু ওহদিন ওহ পাহাড় বিশাল পাহাড় দেখেছেন এই পাহাড় সমান যদি আমার কাছে স্বর্ণ হয় तीन दिन माथाय सब बड़ी कर दिन ठीक मत सम्भव शुद्ध रखते चाहिए बड़ हिरो क्या हे एक्त कत जन के जिरो बनिए ठीक ना क्यों मुहम्मदुल्लाम बोल जमारे जो साढ़े सात किलोमीटर उत्पाड़ शुनी देखनी क्योंकि এর চেয়ে তো বড় হিরো আর কি হতে পারে আল্লাহ নবী এটা আশা করেছিলেন একটা উদাহরণ দিয়েছিলেন সমস্ত অহুধ পাহাড় শুনেছি তার নিচে গিনি সোনা দিয়ে ভরা আল্লাহ একবার जो आल्ला के स्वर्ण दिए दाओ आल्ला दी दित स्त्री गुण से रसुलर का अभिजोग एट नाई नाई चाहिए तुम्हारा जो, देखो, जो अर दुनिया और दुनिया प्राचुर्य चाओ जवलस चाओ सलमकुम जाओ तुम्हरा और जदि तुम्हरा आल्ला के रसुल के आखरत हिरो होते चाओ ता थको बनिए रखो मिसकिन संगे कम उठायो मायसा बल यारूल मिसकिन रा फकिर मिसकिन रा बड़लोक दुनिया हिरो मन करा ख पास करते मते तीखे पंच नाम मुहम्मद रसुल्लामर चाहते बड़ हिरो यह पृथ्वी तक के अर्जन्मेना এবং এই জন্যই তিনি মডেল দুনিয়ার হিরোদের জন্যে আখেরাতে হিরো জন্য তো অবশ্যই কোন সন্দেহ নেই তাহলে তিনি ধন সম্পদ ইচ্ছা করে নেন নাই বোঝা গেছে কথা না হলে আল্লাহ চাইতেন দিতেন শুধু উহুদ পাহাড় স্বর্ণ হলে বিলি করে দিতাম মনে মুখ নিয়ে বলেছিলেন মহানব্বুল আরামিন ওটা বাণী অলরেডি লিখেছে এর চেয়ে তো বড় হিরো হ্যাঁ पैसा दिए बुझे मुहम्मद रसुलीर्षा उमर उमान आली दिन मध्यम दुनिया हिरो अने সর্বশ্রেষ্ঠ হিরোকে জানতে পারলেই যথেষ্ট কারণ তিনি আমাদের কে মডেল তিনি আমাদের নমুনা তিনি আমাদের তাকেই আমরা অনুসরণকরণ করব দুনিয়া আখেরাতের হিরো হওয়ার জন্য কি করতে হবে আমরা জেনেছি ইমান এবং তাকুয়া লাগবে ঠিক না ইমান ইমান কি অন্তরের বিশ্বাস আর এই বিশ্বাসের ভিত্তিতে ভালো কাজ করা মন্দ কাজ ছাড়া এটাকে বলা হয় তাকুয়া दुनिया हिरो हर चारो चाना चाहे हाथ हिरो हर क्या क्या चार्ट एक नम्बर क्या कर ले जाए जिन्हे एक नम्बर क्या किसे হিরো হওয়া যায় তা জেনে নেওয়া ডাক্তার হলে হয়তো হিরো হওয়া যায় হারাল পথে চোর হলেনা ডাকাত হলেনা অন্য আমরা কারণ এখানে হিরো প্রকৃত হিরো কারণ হতে পারে এর মুখে এর পঞ্চাশ মিলিয়ন অর্থ আছে কিন্তু এর অন্তর ফকির বিস্কির অন্তর বিস্কৃত তাই ওই হিরো দিয়ে কি ফায়দা আল্লাহনবী আসালাম বলেন কাদ আফুল্লাহমানসলিম হলো মুসলিম কাপের না দুই নম্বরে তার জট্টুক পরিজন অট্টুক রেজিক আসে এবং তাতেই সে সন্তুষ্ট থাকে এই তিনটা জিনিস যার মাঝে আছে সেই কি কাদ আপলা কৃতকার্য সেই হল বুঝছেন না সেই হিরো আপনি মুসলিম আপনার যথেষ্ট দৈনিক রেজিক যা দরকার আসে এতে আপনি সন্তুষ্ট আপনার আছে আপনি হলেন কি এটা হল কম একেবারে তাহলে পঞ্চাশ মিলিয়ন আছে কিন্তু মনে শান্তি নাই আরো চাই আরো চাই হেডভেটার মতো বড় দর্জক আর কে আছে এর মতো বড় জাহান নাম আর কে আছে জাহান নামের স্বভাব ও তাকুল হালমিন আর আছে আল্লাহ আরো দাও আরো দাও আরো দাও যে আরো আরো বলে এর চেয়ে বড় জিরো আর দুনিয়ায় কেউ নেই বোঝা গেছে কথা তাহলে হিরো কিসে কিভাবে হওয়া যায় জেনে নিন একজন ভালো ডাক্তার হলে ভালো ইঞ্জিনিয়ার হলে ভালো ব্যবসায়ী হলে ভালো রাজনীতিবিদ হলে ভালো খারাপ না যার দ্বারা অন্যের উপকৃত হবে এইভাবে কোন কোন আপনি কোনটা আপনার পছন্দ কোনটা আপনি হতে পারবেন একজন ভালো আলেম হলে একজন ভালো ওয়াইজ হলে ভালো ব্যবসায়ী না ঠিক আছে তাহলে একজন ভালো শিক্ষক হলে যে যেখানে যার জন্যে যেটা উপযুক্ত এমন হিরোর লিস্ট জেনে নেওয়া বোঝা গেছে না নাই এরপরে যার জন্যে যেটা সম্ভবপর সেটাকে নির্বাচন করে ওইটা বাস্তবায়ন করা তাহলে দুইটা জেনে নেওয়া এবং সেই কাজে নেমে পড়া আমি একজন ভালো ইঞ্জিনিয়ার হতে চাই ইঞ্জিনিয়ারের যত লাশ পর্যন্ত আছে পড়েন এই পৃথিবীতে আপনাকে মাথায় নিবে না নেবে না আপনি একজন ভালো ডাক্তার কঠিন একটা সাবজেক্ট নিয়ে বিষয় নিয়ে পৃথিবী আপনাকে লিপো নিবেন না নিবে না এবার আপনার হারাল টাকাও আসবে ঠিক না আপনি একজন ভালো ব্যবসায়ী হবেন আপনি একজন ভালো রাজনীতিবিদ হবেন अपनी एक भलो समर्ण हब्दी अपनी बेचे नहीं एक भलो आलेम हमें एक भलो मुफ्ती हबें भलो हाफेज हबें हाफेज मैं हाफेज ना भारतीय हाफेज हाफेज मैंने कुरान हाफेज ए बुझेल इत्यादि दावत से विषय एगे जा बसे खाली गाल गल्प कर ले होंगे तो करेंगे आसबेंगे जेने कम तनियर हिरोना दुनिया हिरो किसे जेने हिरो हार दुनिया हिरोर जन बाधा आज करते कि दुनिया जिरो है ता जेने दूरे थका हिरो हार क्षेत्र एक जो भलो व्यवसाय खाली लाभ लाभ लाभ क्योंकि कथा लस जाने लस खाना खाबना खाना खाबे ना पहले क्रोधली जिरो बन दुनिया हुंडी खेले खेलेना हुंडी अरे थैलैंडी खेले जोआ खेले, खेले। मद खाई लुच्चामी कर देखा जाए दुनिया तो जाए दुनिया आगे चले जा তাহলে দুনিয়ায় যে সমস্ত কাজ করলে জিরো হয়ে যায় এমন কাজগুলির লিস্ট জেনে নিয়ে সেগুলি করা না ছাড়া করবেন না ত্যাগ করবেন এখন আমরা আমাদের একজন আমাদের একজন মানুষ নাম আবদুল্লাহ দুনিয়ার হিরো কিসে হওয়া যায় জেনে নিয়ে তার চয়স মতো একটা নিয়ে তিনি কাজ শুরু করলেন কিসে জিরো হওয়া যায় লিস্ট জানার পরে त्याग कर लोकता हिरोना आखिर हिरो ए आखिर हिरो हर सेम चारखेत की, की से हवा जाए जैंग जेनेतो कीस हज करले जकत दिल रोजा रखले दावत कर ले आंकलट कर लेकिन कर लेरत बैंकेंस जमा সে সমস্ত হবে এবং সেটা থাকা করতে হবে সিড়ি করলে জিরো ঠিক না বেদাত করলে জিরো চুরি করলে জিরো ডাকাতি করলে জিরো হানাহানি করলে জিরো চুগুল করলে জিরো গেবত খালি করলে করলে জিরো হইতে পারে তাহলে সেখানে যে সমস্ত কাজগুলি রেয়া করলে মানুষ দেখানো করলে মানুষ করলে ধর্মণী ব্যবসা করলে প্রতারণা করলে মানুষকে ঠকালে জুলুম করলে ইত্যাদি ইত্যাদি আকে রাতের সমস্ত কাজ মানুষকে কুপুরি করলে জিরো বানিয়ে দেয় এমন কাজগুলির লিস্ট জেনে নিতে হবে এবং সেগুলিকে ত্যাগ করতে হবে আমরা ধরে নি এখন আমাদের সামনে আব্দুল্লাহ দুনিয়ার হিরো হওয়া যায় কৃষি একটা সাবজেক্ট নিয়ে তিনি কাজে নেমে গেলেন জিরো কিসে হয় সেগুলি ত্যাগ করলেন আখেরাতের হিরো কিসে হওয়া যায় সেগুলি জেনে নিয়ে করা শুরু করলেন হিরো কিসে হওয়া যায় আর জিরো কিসে হয় সেগুলি ত্যাগ করলেন এই লোকটার কাছে পজিটিভটা পজিটিভ নেগেটিভটা নেগেটিভ দুনিয়ার হিরো হওয়ার পজিটিভ আখেরাতের হিরো হওয়ার পজিটিভ একসঙ্গে দুনিয়ার জিরো হওয়ার নেগেটিভ আর আখেরাতের জিরো হওয়ার নেগেটিভ এক জায়গায় দূরে সেই লোকটা হবে না মাঠে জন্য করবেন ঠিক না ভেড়ে জান্নাতের এক ফিট জায়গা বা এক ধনু বা কোন বর্ণ আছে এক ছড়ি এক স্কোয়ার ফিট জায়গার দাম दुनिया दुनिया जा तो बसिटा मात्र पंचाश मिलियर मालिक दुनिया कई भाग हाँ डॉब दुनिया समस्त दुनिया दुनिया जा आ सब हिसाब कर ले पंच मिलियर कट्टुक हो जाने तो हम ठीक ना, ना? तो आखे हिरो मुहम्मद रसल्ला सल्लाह उल्लेख करके रात हर दाम दुनिया दुनिया जा बाईटे की স্বর্ণ আর উপাদি বানিয়েছে না মাটির আল্লাহ জান্নাত একটাই স্বর্ণের আগটা হলো মাটির তার কংক্রিট গুলি কি লু লুয়াকু মণিমুক্তা না জান্নাতের মণিমুক্ত ওর বাড়ি ষাট হাজার মিটার আর আপনার বাড়ি দশটা রাজ্যের সমান হ্যাঁ আখেরাতের হিরোর না बोझा गया से कथा ना बोझा जा रबुल आलमीन हिरो दे आलोचना कर मानस जान्न संक्षिप्त मन रखते बंधुगण जे प्रथम ग्रुप्टुझे परलम जरा दुनिया हिरो आखेराती हिरो ये उद्देश्य की डबल हिरो और प्रति मोमिन मुसलमान के होते हैं कि डबल हिरो चेष्ट करते हैं বোঝা যাচ্ছে নাই এটা হলো আমাদের মূল উদ্দেশ্য এবার আমি সংক্ষিপ্তের সামনে যাই এবার দ্বিতীয় গ্রুপ হলো যারা দুনিয়ায় জিরো কিন্তু আখেরাতে হিরো দুনিয়ায় জিরো আখেরাতে হিরো সুমাইয়া ইয়াসের আম্মার খাবাল মুসাফিব এরা দুনিয়ায় জিরো ছিল দুনিয়ায় জিরো কিনা সুহাইব সালমান ফারেসি ওয়াইস করেনি বড়ো বড়ো ইমামরা বড় বড় মহাতৃসিনা সাহাবিরা এরা দুনিয়ায় ছিল কি জিরো কিছু হয়তো ছিল না আমাদের দৃষ্টিভঙ্গিতে জিরো ঠিক আছে কিন্তু আল্লাহর কাছে হয়তো ওরাই কারণ তাদের ছিল কি সেটাই তারা যথেষ্ট মনে করত। তাদের কাছে কি এই জন্যে একজন সালাব বলেছেন যে আমরা গরিব মিসকিনদের মাঝে কি যে আরাম আয়েস রয়েছে যদি রাজাবস এবং তার সন্তানরা জানতো তো ছড়ি দিয়ে কি বলে ব্যবসাঘাত করে হলো এটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিত কিন্তু সেটার মালিককে আল্লাহ মনের হিরো হলো কাছে যদিও মানুষের চোখে তারা জিরো সোহাবুমি গাজি আল্লাহ তালানু মক্কাই বড় একজন ব্যবসায়ী ছিলেন অনেক টাকা পয়সা জমা করছেন এখন হিজরতের সময় টাকা পয়সা নিয়ে হিজরত করবেন মক্কার বড় বড় লিডাররা দুনিয়ার হিরো যারা বলল নাও সুন্দর খুলে তোমরা নিয়ে নাও আমার রাস্তা চেয়ে দাও আমি আখেরাতের হিরো হতে চাই দুনিয়ার আমার হিরো হওয়া, দরকার নেই চলে যাচ্ছেন সোহেব সব কিছু ছেড়ে রিক্ত হাসতে খালি হাতে হিরো হতে চাই সুরাবাকার দুইশো সাত নম্বর আয়াত নাজিল হয়ে গেল মহানবী মোহাম্মদুর রসুল্লাহামের কাছে কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টিকে তার জীবন মাল সবকিছু দিয়ে তারা কি ক্রয় করে নেয় আল্লাহ বললেন রাবে হাত যারা তো সোহেব সোহেব রুমির রাবে হাত যারা তো সোহেব রুমির ব্যবসা সাফল্য হয়েছে মুনাফা হয়েছে লাভ হয়েছে ওমার ফারু दाड़े गए कख आसबे सोहेब और तारे सुबह दीब सोहेब रिक्त हस्ते सहबीरा उमर फारुक नेतृत्व सोहेब रुमिर व्यवसा लाभ जनक रे भाई खबरता की कई की व्यवसा करो आल्ला नबीर का आयत नाजिल से अजीम आयात तुम्हारे अल्लाह एक बार যাদের আখেরাতের ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাবে দুনিয়ার পঞ্চাশ মিলিয়ন না এটা কোনো হিসাব নেই সব শেষ হয়ে যাবে এই জন্য বলো বড় দুনিয়ার হিরোরা দুনিয়া এবং দুনিয়ায় যা আছে সব কিছু দিয়েও যদি যাহার নাম থেকে মুক্তি হওয়ার কোন সুযোগ থাকত তাও হওয়ার চেষ্টা করত কিন্তু কোনো সুযোগ থাকবে না যাই হোক এই গ্রুপটা তারা আমাদের কাছে বুঝে আসলো যে যারা আখের আপকে অগ্রাধিকার দেয় বা হায়াতের দুনিয়া সব নিঃশেষ হয়ে যাবে আল্লাহর কাছে যা আছে সেটাই বাকি থাকবে দুনিয়ার ব্যাংক সব ধ্বংস হয়ে যাবে আর আখেরাতের ব্যাংকে ধ্বংস হবে তালে এই যে যারা দুনিয়ার জিরো কিন্তু আখেরাতের হিরো এজনে জন্য বন্ধুগণ মুসলিম একটা হাদিস আপনাদেরকে বলি যে গরিব সব দিক থেকে সমস্যা জর্জিত ব্যক্তি তাকে নিয়ে আসা হবে পায়ুস বাবু সবগাত জান্না ফেজ তাদেরকে বলবে জাননাতে ঢুকাওয়ার বের করো এরপর আল্লাহ বলবেন পাই কার আদম বলা হবে হে আবনী আদম জান্নাতে খালি আখেড়াতে হিরো না জানাতে যাবে আর বের হবে দুনিয়ার সব দুঃখ দুর্দশা খাওয়া পড়া, চলা নেওয়া সব দুঃখ ভুলে যাবে দুই চার পাঁচ সেকেন্ডে বলবে আল্লাহ আমার জীবনে কোনো দুঃখ কষ্ট দুর্দশা অভাবনটন ছিল না জীবনে কোন আমার মতো সুখী কেউ ছিল না আল্লাহ হয় এই আখ রাতের হিরো দুনিয়ার জিরোর সব বলে যাবে আল্লাহ হয় তাহলে বোঝা গেছে এই গ্রুপটার ব্যাপার তৃতীয় গ্রুপ द्वित ग्रुप हल जरा दुनिया हिरो आखे जिरो दुनिया हिरो देखते पंचर मालिक एक मिलियन कत बोल एक्श कोटी दुनिया हिरो आखिर तेरह जिरो क्या जिरो क्या जिरो की, की, की आखिर कि नहीं आई এবং এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে হিরো হতে চাইবে তাকে দিবেন আল্লাহ বলেন মান কা আন ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা যেই দুনিয়ার জীবন এবং এই দুনিয়ার প্রাচুর্য সৌন্দর্য চাইবে নুআফ ফি আলাইহিম আমালহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউখাসুন তাকে পুরা পুরা করে দেওয়া হবে কমতি কিছু করা হবে না অনেক মুসলমানরা বল মনে করে কাফেররা যদি খারাপই হবে ওরা যদি মন্ডই হবে আল্লাহ জি আল্লা বলে না বলে না অনেকেই না ওরা বুঝি আল্লাহর প্রিয় হতে পারে অনেক এরকম ভাবে কাঁপের কে কাঁপের বলবো কেন তাহলে ওরা এত আরামাইসে কেন এত পতিতে কেন আল্লাহ বলছেন ওদেরকে আমি যে দুনিয়া এবং দুনিয়ার প্রাচুর্য চাইবে তাদেরকে আমি পুরা পুরা দিব পূর্ণ করে দিব কোনো কম করা হবে না কিন্তু আখেরাতে তাদের জন্য জাহান্নের আগুন ছাড়া কিছুই নেই আখেরাতে যারা জাহান্নামে যাবে তারা জিরো না জিরোনা দুনিয়া এবং দুনিয়ায় যা আছে সব দিয়ে হলেও মুক্তি পেতে চাইবে কিন্তু আছে কি কিছু থাকবে থাকবে ব্যালেন্সে থাকলে তো পারে আল্লাহ রবাহিন বিভিন্ন জায়গায় ওদের কথা বলছেন আল্লাহর বলে দিন যারা আখেরাতে নিজে এবং নিজের পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিল দুনিয়ায় ষাট হাজার স্কোয়ার মিটারের বাড়ি করেছে আখেরাতে তার বাড়ি কয় মিটারের জাহ নামের আগুন ঠিক না নিজের এবং নিজের পরিবারের ঠিক না বেডে আল্লাহ বলছেন যারা নিজেকে এবং নিজের পরিবারকে ধ্বংস করেছে কেমতের দিনের জন্য এরাই হচ্ছে প্রকৃত ক্ষতিগ্রস্ত আগুন আর আগুন একচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ আছে বলেন আপনারা অমান যারা আখেরাতের পাল্লা নাই আখেরাতের ব্যালেন্স কিছুই নেই তারা ক্ষতিগ্রস্ত তারা কঠিন অবস্থায় থাকবে সেখানে তারা বিভৎস অবস্থায় থাকবে বন্ধুগণ ওয়ামা মিয়া তাহলে যারা দুনিয়ার হিরো কিন্তু আখেরাতের জিরো মিন খারাপ দুনিয়া চাই দুনিয়ার হিরো কিন্তু আখেরাতে কিছুই নাই এদের এদের কথা শুনেন আল্লা নবী সালাম বলেন যে কেমতের মাঠে কি করা হবে ই তবে আনা আমি আহলি জান আহলি দুনিয়া মিন আহলির নাম দুনিয়ার মজা করতে গিয়ে দুনিয়ার সবচাইতে এই পৃথিবীর সবচেয়ে আদম সন্তানের আদম থেকে নিয়ে মৃত্যু এই ক্যামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ এ তো হলো এই যুগের এখন বাড়তে না। বাড়তেছে সবচেয়ে শ্রেষ্ঠ যে সুখী দুনিয়ার যাকে হিরো বলা হবে সেই ব্যক্তিকে আল্লাহ ক্যামতের মাঠে হাজির করবেন কিন্তু আখেরাতের জিরো পায়ুস পায়ুস বা যাহ নামে খালি ঢুকাবে আর বের করবে এরপরে জিজ্ঞেস করবে হালমার রে আদম। তোমার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ফুটি নামাত দেখেছল এখন কসুম খেয়ারব বলবে হ্যাঁ বলবেন লা হে আমার প্রতিপালক কেমন তিন প্রতিপালক স্বীকার করে ফাইদা হবে বলবে আমার জীবনে আমার মতো দুঃখী আর কেউ ছিল না তাহলে ওইখানে সবচেয়ে বড় দুঃখী বলবে আমার জীবনে কোনো দুঃখ ছিল না আর সবচেয়ে সুখী বলবে আমার জীবনে কোনো সুখ ছিল না এই দুনিয়ার হিরো আর আখেরাতের জিরোর অবস্থা বোঝা গেছে না নাই আজ আমরা দুনিয়ায় এরপরে তাহলে কোরআনুল করিম আল্লাহ রবীন্দিন কারণের কথা বলছে বলে নাই कारण कारण तार, चाबी उठावर मोटाशोटा नयटा उठ लग उठर कत गो डाउन छ चाबी उठाव क्यों क्यों अल्लाह रबुल आलमीन कारण कथा कई চাবিগুলি উঠাইতেই তারা কি নই যেত চাবি উঠাতেই তাহলে ওর মা উঠাতে কি অবস্থা হবে কম তো ও যখন রাস্তা দিয়ে যেত যারা দুনিয়ার হিরো হতে চাই দেখে বলতো আহ রে মালিক হয়ে যেত এখন অনেক আফসুস করেন না দুনিয়ার হিরোদেরকে দেখে অনেকে আফসুস করে না করে না আরে ওইখানে আমাদের তো এরকম বাড়ি একটা হতো এরকম গাড়ি হতো হতো হতো তো বলতো আর কারণ বলতো এটা আমার জ্ঞান পণ্ডিতের মাধ্যমে আমার এসেছে সে রাস্তা দিয়ে অহংকার করে যাচ্ছিল আল্লাহর বললেন মাটিকে ধ্বংসিয়ে দাও কারণ কেমন পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে তার ধন টাকা পয়সা তার লোক লোকজন কোথায় তার সমস্ত সম্পদ তার কোনো কাজ আসবে না ফেরাউন বিশাল রাজ্যের মালিক শক্তির মালিক তাকে পানির মধ্যে আল্লাহর ডুবিয়ে ধ্বংস করে দিলেন তার সদল বলে দিয়েছেন নাই দুনিয়ার হিরো ছিল না ছিল না বাকশাহীতে হিরো ছিলকে কে রাউন ডুবে মরতে হয়েছে হামান ছিল রাজনীতি হিরো পানি ঘেয়ে মরতে হয়েছে কারণ ছিল অর্থে মরতে হয়েছে নির্মাণ ভাবে তাদের হত্যা হয়েছে তাহলে আল্লাহরুল আলমিন এরকম দুনিয়ার হিরোদা আখেরাতে কিভাবে জিরো হয়ে যায় এটা আমরা দেখতে পাচ্ছি তাহলে বন্ধুগণ কেমতের মাঠে আল্লাহ নবী তোমরা জানো সবচেয়ে বড় মুফলেশকে নিঃস্বকে নিক রিক্ত হস্ত ব্যক্তিকে বললেন যার টাকা নেই পয়সা নেই আল্লাহ বললেন না আখেরাতে উঠবে মানুষ তার রোজার নামাজের জাকাতের হজের বিভিন্ন আমলের বিশাল বিশাল পাহাড় সমান নাকি থাকবে এরপরে কি দুনিয়ার হিরো হতে গিয়ে কাউকে মেরেছে কাউকে ঠকেছে বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার করেছে পাওনাদাররা আসবে নেকি থেকে কেটে কেটে দিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত তার সব নেকি শেষ হয়ে যাবে এরপরে পাওনাদার থেকে যাবে তখন পাওনাদারদের পাপগুলা তার উপরে চাপিয়ে দিয়ে পা তোরে হাত আলাই হেথুম্ম তোরে হাফেন নার এরপরে তাই কি করা হবে জান নামে পাপের বোঝা নিয়ে যেতে হবে পাপের বোঝা নিয়ে এই দুনিয়ার হিরো আখেরাতের কি হয়ে যাবে হয়ে যাবে, যারা ধর্মের নামে ব্যবসা করেছে যারা সিড়িক করেছে যারা বেদাত করেছে বেদাতির অনেক আমুল নিয়ে উঠবে কাজে আসবে কি আমাদের যখন মাপা হবে আল্লাহ বলবে এই আমুল গুলা সব ফেলাই দাও ফেরেসারা বলবে আল্লাহ সালাহ নামাজ বলবে এগুলি আমার জন্য করে নাই এগুলো লোককে দেখাবের জন্য। বড় প্রসিদ্ধি লাভ করার জন্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হওয়ার জন্য নাম দামের জন্যে নামের আগের টাইটেল লাগাইছে অনেক বড় কিছু হওয়ার জন্যে আমার জন্যে করে নাই এগুলি সব পেলাই দাও আর এই জন্য তো যাহার নাম ওপেনিং হবে কাকে দিয়ে আলেমকে দিয়ে কারিকে দিয়ে হাফেজকে দিয়ে বক্তা সাহেবকে দিয়ে মুফতি সাহেবকে দিয়ে কি করেছ বলে আল্লাহ তো অধীর জন্য করেছো না দুনিয়ার জন্যে করেছো নাম ধামের জন্য খ্যাতির জন্য রক্ত দিয়েছে বলবে মৃত্যুক তুমি তোমার জন্য করেছো তুমি উল্টা পাল্টা করেছো আমার দিনের জন্য করো নাই তহিদের জন্য করো এরও জাহান নামে দিবে এরপরে কারা হাজির করবে দান বলে সব খাতে দান করেছি বলে সব দুনিয়ার জন্য করেছে তাকেও জাহান নামে যাবে। কারণ এরা ধর্মের নামে ব্যবসা করে খান কালে লক্ষ কোটি মানুষের ইমান লুটে নিজেদের পেট ব্যবসা করেছিল যার ফলে এরা কি হয়ে যাবে দুনিয়ায় বড় হিরো অনেক মনে করতে অনেকে এদেরকে আখেরাতেরও হিরো অনেকে মনে করে কিন্তু প্রকৃত আখেরাতে কি হবে জিরো হয়ে যাবে বন্ধুকোন লাস্ট গ্রুপ বলি এবার আমার আলোচনা শেষ করব আমারও সময় শেষ হয়ে গেছে লাস্ট গ্রুপকে দুনিয়াও জিরো আখেরাতেও জিরো ডবল জিরো আরে এটা হলো কারা জানেন সব ধর্মের সব গ্রুপের যাদের দুনিয়াও নেই আখেরাত নেই দুনিয়ায় সারা জিন্দিগির রিক্সা পাইল হাল চাল ভ্যান চালাইল লেবার করলো ওই সিমেন্টের বস্তা নিয়ে আর ওই কংক্রিট নিয়ে আর বালি নিয়ে আর এটা ওটা দুনিয়ায় জীবন খাটতে শেষ জীবন শেষ এদের কোনো হিরো হওয়ার চান্স আছে এদের দুনিয়ার ব্যাংকে অ্যাকাউন্ট আছে বাড়ি করতে পারছে একটা সুন্দর গাড়ি বেবি লেখাপড়া কিছু নেই आज गरीब मुस्लिम कंट्री देश लोकगुली बसिभा ग्रुपे दिन पंगपल मत छुटते जीरो आखिर नमज नाई रजा नई हारिस नाई कुरान नाई ना जिकिर अज कर ना कुरान जाने जो आसें क्लस बसें कहना समय नहीं কোম্পানির দশ ঘন্টা তো নষ্ট বন্ধুগুন এই গ্রুপটা এদের দুনিয়াও কষ্ট লাখরা দুনিয়াও এদের জীবনে কষ্ট আখেরাতের কষ্ট আরো কঠিন আল্লাহ বলবে নাকি যে বলবে যে আল্লাহ গরিব ওই জন্যে নামাজ করতে পারি নাই শুনবে আল্লাহ গরিব ওই জন্যে কোরআন করতে পারি নাই অভাব এই জন্যে করবে কাকে আল্লাহ হয়তো হাজির করবেন বেলালকে বেলাল তোমার কি ছিল বলো সময়া তোমার কি ছিল গ্যাসের তোমার কি ছিল ফাতেমা তোমার কি ছিল তখন কি উত্তর হবে দুনিয়াও জিরো আখেরাতেও জিরো এরা কিছু আছে আবার কি ধর্মীয় হুজুরদের পিছনে পিছনে ঘুরে আর কিছু আছে দুনিয়ার নেতাদের পিছনে ঘুরে দুনিয়াও কিছুই করতে পারে নাই আর আখেরা তো নষ্ট হয়েছে উচু হু হুম ফিন্নার যার নামে যখন চেহারা লটপট করবে এ কলু নাইয়াল আল্লাহ আনসুল্লাহ বলবে আরে আল্লাহ রসুলের কেন আনুবর্ত করি নাই কেন পীরের পিছনে ছুটছি কেন ওই সাইয়েদ শিয়া আর রাফিজির আর বাতেল হুজুরের পিছনে ছুটেছি আহ ওনার রসুল আমি রা কেন আল্লা কি করেছি অকালুরা ইন্না বনা বলবে আল্লাহ আমরা তো মেনেছিলাম বুজুরগও মেনেছিলাম ধর্মীয় নেতা সৈয়দ যা বলবে তাই হয় ধর্মীয় হুজুরদের পিছনে ছুটেছিলাম কবরা কবরা দিনের নেতা রাজনৈতিক নেতা দেখেন না বোকারা কিভাবে দুই গ্রুপের পিছনে ধর্মীয় নেতাদের পিছনে আর ওই কি বলে দুনিয়ার নেতাদের পিছনে বোকা ছাগলের মতো দড়িয়ে বেড়াই এর আমাদেরকে দুনিয়া জিরো বানিয়েছে ওই নেতাজিকে ওদেরকে আপনার রহমত থেকে বেশি করে ভাগাই দেন লাল কি রহমত থেকে ভাগেন ফায়দা হবে হবে তিন দিন শুনবে যে আল্লাহ আমি গরিব ছিলাম ঋণ করে নিয়ে চক্রহারে বেড়েছিল দশ বছর পনেরো বছর যেতে পারি না এই করছি ওই করছি কি করব পরিবার চালাতে পারলাম না ওই জন্য নামাজ পড়ে নাই মানবে আল্লাহ আখ রাতে জিরো না দুনিয়াও জিরো কিনা বন্ধুগণ আমার আলোচনা এখানে শেষ করতে চাই আসুন আমরা কোন গ্রুপে আছি একটু মহাসভা করিনি আত্মসমালোচনা আমি এক থেকে দশ গুনব সবাই নিজেকে জিজ্ঞেস করবেন কোন গ্রুপে আছেন দুনিয়ার হিরো আখরাতের হিরো ডবল হিরো না দুনিয়ার জিরো আকরাতের রাতের হিরো না দুনিয়ার হিরো আখ জিরো আর না দুইটাই জিরো আমি দশ পর্যন্ত গুনবোন নিজেকে জিজ্ঞেস করবেন যদি প্রথম দুই গ্রুপের না থাকেন পরের দুই গ্রুপের কোন একটাই থাকেন তাহলে নাম কাটাবের চেষ্টা করবেন আল্লাহ আপনাকে সত্য মিথ্যা ভালো মন্দ ফাহাদুসি ফাহাদাই আল্লাহ বলছেন আমি রাস্তা বলে দিয়েছি শাক কাপুরা ভালো ধরবো না মন্দ ধরবো এবার বুঝো তুমি তাহলে আমি এক থেকে দশ গণব নিজেকে জিজ্ঞেস করবেন চোখগুলি বন্ধ করেন সবাই মাথাটা নিচু করেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন চোখ খুলেন নিজেকে এখনো যদি না পারেন রাত্রে গিয়ে শুয়ে জিজ্ঞেস করবেন কোথায় আছেন আপনি কোন গ্রুপে আছেন প্রথম দুই গ্রুপ দুনিয়াও হিরো আখেরাতে হিরো আলহামদুলিল্লাহ দুনিয়ার হিরো হতে আখেরাতে হিরো ঠিক রেখে দুনিয়ার হিরো হওয়ার চেষ্টা করতে হবে এ হলো মোমিন আর যে দুনিয়ার হিরো ঠিক রেখে আখেরাতে হতে চাই সে হলো মুনাফিক আর যে দুনিয়ার আখেরাতের হিরো হতে চাই সে পার্থক্য আখেরাতের হিরো ঠিক রেখে দুনিয়ার হিরো হতে চাই সে হলো মামিন হতে পারলে পারলো না পরে নেই মামি মুশকিল আর মুনাফেক দুনিয়ার হিরো ঠিক রেখে আখেরাতের হিরো হওয়ার চেষ্টা করে কাপের দুনিয়ার হিরো হওয়ার জন্য আখেরাতের জিরো হয়ে যায় আখেরাতের জিরো বানিয়ে দুনিয়ার হিরো হতে চাই পুরাটাই দুনিয়াতে কেউ হয় কেউ হয় না আপনি মমিনে আছেন না মুনাফে না কাফিরে এটাও একবার আজকে ঘরের সময় একটু কি করে নেবেন ধ্যান করে নেবেন আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে দুনিয়া বা আখেরাতের ডবল হিরো হওয়ার তৌফিক দান করুন আমাদের মডেলকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই্লাম दलियों आके रातो हर पृथ्वी एट पृथ्वी तक आज मुसलिम जति हो पृथिविर मडल क्योंकि तक मडल खोज करते कहीं कपे मुश्रिक मजे ना हजबिल्ला पराजित होते আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে দুনিয়া আখেরাতের হিরো হওয়ার ত্রফিক দান করুন আহমিন আর কমপক্ষে না হলে কমপক্ষে দুনিয়া জিরো হলেও আখেরাতের হিরো যেন আমরা একেবারে আল্লাহর কাছে আমরা কি করে পারি আল্লাহর সঙ্গে কন্ট্যাক্ট করে পারি সেই তফিক জন্য আল্লাহ আমাদেরকে দান করেন নিজে দিয়ে করতে হবে কোনো পেরের মাধ্যমে দুনিয়ার اخيرات الهروة تستقر لي سيتا متي شمبا وبنا نجل عمل دير طوابه اللهم رب العالمين عبر الدواء قري اللهم ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار اللهم ارنا الحق حقا ورزقنا اتباعا ورنا الباطلا باطلا ورزقنا اجتنابا اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل ونعوذ بك من النار وما قرب اليها من قول وعمل اللهم اجعل القران ربيع قلوبنا ونور صدورنا وجلاء احزاننا وذهاب همومنا وغومنا اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات برحمتك يا ارحم الراحمين اقول قولي الله لي ولكم فاستغفرو واسلام يا محمد والسلام عليكم ورحمه الله وبركاته